আসসালামু আলাইকুম بسم الله من الرجيم بسم الله الرحمن الرحيم ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا انك انت العزيز الحكيم হমদুলিল্লাহ <تصفيق> سبحانه وتعالى নাশি মেহরবানী পে আমরা দারসুল কোরআানে বসতে পেরেছি রাব্বুল আলমিন আমাদেরকে দারসুল কোরানে বসার কফি দান করেছেন এই জন্য রাবুল আলমিনের শুক্রিয়া দায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ ইব্রাহিম আলাইসালামকে অনেক বিষয়ে পরীক্ষা করেছিলেন আর সেই সকল পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন সফলভাবে এরপর আল্লাহ সুবাহানুত আল্লাহ ইব্রাহিম আলাইকে মানব জাতির জন্য ইমাম হিসেবে ঘোষণা দিয়েছিলেন আর সেই ইব্রাহিম সালামের মধ্যেই আল্লাহ সুবাহান আহত আলাহ আমাদের জন্য রেখেছেন অনুসরণ করার জন্য উত্তম আদর্শ ইব্রাহিম আলাইলামের ব্যাপারে আল্লাহ সুবাহ কোরআন মজিদের বিভিন্ন জায়গায় বিভিন্ন উপমাগুলো দিয়েছেন আমরা ইতিমধ্যে সুরাতুল মুমতাহিনার চার নাম্বার আয়াত পর্যন্ত আলোচনা করেছি এর মধ্যেই ইব্রাহিম আলা সালামের যে আদর্শ কি তা আমরা জানতে পেরেছি এবং আল্লাহ সুবহান তার মধ্যে আমাদের জন্য অনুসরণ করার মতো উত্তম আদর্শের কথা উল্লেখ করে দিয়েছেন আজকে আমি যেখানে তেলাওত করলাম এখানে ইব্রাহিম আলাহ ইসলামী আল্লাহর কাছে দোয়া করেছিলেন আর ইব্রাহিম আলাহ সালামের দোয়াগুলো এত খালেজ তাউহিদ রূপর প্রতিষ্ঠিত তাকে আল্লাহ সুবাহান খনিল হিসাবে গ্রহণ করেছিলেন এটা এই কারণে যে তিনি সকল প্রকারের শির্ক এবং শিল্কের যত উৎস আছে এ সব কিছু থেকে তিনি নিজেকে মুক্ত রেখেছিলেন তার কথায় কাজে বিশ্বাসে সকল ক্ষেত্রে আল্লাহ ছাড়া আর কারো প্রতি কোন কিছুর প্রতি বিন্দুমাত্র মানুষের মন আগ্রহী হয় ইব্রাহিম আলহ ইসলাম এই সামান্যতম এই নিজের মনটাকেও আল্লাহ ছাড়া অন্য কোন কিছুর দিকে দাবিত করেননি এ থেকে মুক্ত হচ্ছে আমাদের পরবার দিগার আমাদের পথিপালক রব তুমি আমাদেরকে কাঁপেরদের জন্য পরীক্ষার বিষয় বানিয়েও না যে আমাদের পরবার আমাদের রব তুমি আমাদেরকে ক্ষমা করো নিশ্চয়ই তুমি মহাশক্তির অধিকারী বিজ্ঞানময় অময় কৌশলী এখানে আল্লাহ সুবাহার দরবারে আমাদের যে ফরিয়াদ म कर दुआ सकल क्या जरा आस्ला दुआर भाषादे अल्लाह दिए इब्राहिम आलाईसलम कर दुआ एकम्रल्ला एक रब बना रब रब तो जिन्हें এর মধ্যে খালেকের গুণ বৈশিষ্ট্য আছে যিনি সৃষ্টি করেন অস্তিত্বহীন অবস্থা থেকে অস্তিত্ব আনেন যার কোন উপমা নাই অস্তিত্বই নাই একটা দৃষ্টান্ত থাকলে তো ওইটাকে অনুকরণ করে মানুষ একটা কিছু করে আল্লাহ সৃষ্টি করেন একেবারে অস্তিত্বহীন থেকে যার পূর্বে কোনো কিছুই ছিল না এই ধরনের সৃষ্টি যিনি করেন তিনি হচ্ছেন রব এরপর টাকে যত্নের সাথে লালন পালন করে তার উন্নতির চরম শি করে পৌঁছিয়ে দেন তিনি যেখানে পৌঁছাতে চান তিনি যেই পর্যন্ত পৌঁছাতে চান সেই পর্যন্ত তিনি লালন পালন করে ওই জায়গা পর্যন্ত পৌঁছে নিয়ে যান এবং এই সৃষ্টির যে পরিণাম পরিণতি তাও তার কাছে নির্ধারিত এর বিনিময়টা কি পরিণতিটা কি তিনি নির্দিষ্ট করে রাখেন তিনি হচ্ছেন রব একটা মানুষ কিছুই ছিল না কিছুই ছিল না আল্লাহ সুবাহ তার মা এবং পিতার দুইজনের একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহ সুবাহানহুতাল্লাহ তাকে অস্তিত্বে আনেন তিনি তিন অন্ধকারের ভিতরে তাকে লালন পালন করেন প্রথম স্বামী স্ত্রীর মিলনের পরে গড়বাস হয়ে স্বামী স্ত্রীর উভয়ের যে স্খলিত বীর্য সেখানে গিয়ে জমা হয় সেখানে চল্লিশ দিন পর্যন্ত এই অবস্থায় থাকে এরপরের চল্লিশ দিন একটা রক্তপিণ্ডের মতো হয় এরপর চল্লিশ দিনে একটা মাংস হয় এই তিন চল্লিশের চার মাস পূর্ণ হয় এরপর আল্লাহ সুবাহ এর মধ্যে আকৃতি দেন চার মাস পূর্ণ হওয়ার পর আল্লাহ ফেরেস্তা পাঠান ওই মাতৃ করবে। ফেরেস্তা আল্লাহর কাছে জানতে চান এখানে কি লেখব এটা ছেলে নামে কি হবে আল্লাহ নির্দিষ্ট করে দেন ছেলে হবে না মেয়ে হবে সেই চার মাস পূর্ণ হওয়ার পর এরপর তার আকৃতি কেমন হবে সেই আকৃতিটা সেখানে নির্ধারণ করা হয়েও মাত্রি গড়বেই এরপর দুনিয়ায় তার হায়াত দিনের হবে বেঁচে থাকবে কতদিন এতদিন যে বেঁচে থাকবে তার রিজিক কি হবে खा है तक से सौभाग्यवान ना दुर्भाग्यवान से जाना ना जहान नामी होता आल्लर निर्देशे से मृत्यु कौन क्या लिखा है वही मास पिंडी तक दुनिया कसब और क्या जा जा जाए जीवने जाटमान जाटार सब किस लेखा है इर पर कलम सुक जाफाल कलम कलम सुक आखा है ना तर भाग्ये जा घटार उखा गे कि लिखा है ना कलमे कलिनाई हाँ मानुषर जीवन তার অনেক কিছু পরিবর্তিত হয় তাকদিরের সেটা হয় দোয়ার মাধ্যমে আর তাকু তকদির পরিবর্তিত হয় না শুধুমাত্র দোয়ার মাধ্যমে হয় দোয়া ছড়ার কোনো মাধ্যমে পরিবর্তিত হয় না সেই দোয়ার মাধ্যমে তাকদিরের যে অংশটি পরিবর্তিত হয় এটাও তাকদিরে লেখা আছে তার জীবনের ওই পর্যায়ে গিয়ে সে এই দোয়াটা করবে তার তাকদিরে লেখা ছিল এটা সে এই দোয়া করবে দোয়ার কারণে আল্লাহ এটা পরিবর্তন করে ওইটা দিবেন উটাও লেখা আছে ওইটা তাক দিরে লেখা তাক দিরে সে দোয়া করতে পারবে নতু দোয়া করতে পারবে না আল্লাহ সুবাহ তিনি এমন এক রব। তিনি সবকিছু জানেন আমাদের কাছে হয়তো একটা মানব শিশু মাতৃগর্বে রয়ে গেছে সেই দুনিয়ায় আসবে কখন আমরা জানি না ভবিষ্যৎ আমরা এখন এই পর্যায়ে এখানে আছি আগামীকাল কি একটু পরে কি আমরা জানি না কিন্তু আল্লাহ জানেন সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু তারই সৃষ্টি আর কাল সবকিছু আবর্তন সৃষ্টি তার কাছে কোনো কাল নাই বর্তমান সব হাসরের ময়দানে কি হবে আমরা হয়তো এখন কুটি কুটি বছর পরে মনে করি কিন্তু আল্লাহর কাছে সেগুলো প্রকাশ্য একেবারে দৃশ্যমান তিনি দেখতে পাচ্ছেন কি ঘটবে আমরা হয়তো এখন দেখতে পাচ্ছি একটু পর একটা আমরা দেখি না জানি না কিন্তু আমাদের মৃত্যুটা কখন কোথায় কিভাবে হবে আমরা কখন কি আমল করব সব আল্লাহ দেখেন তার চোখের সামনে বিদ্যমান তার কাছে কোনো কাল নাই অতীত নাই বর্তমান নাই ভবিষ্যৎ সবকিছু বর্তমান অতীত এবং ভবিষ্যৎ নাই সবকিছু বর্তমান সে আল্লাহ সুবাহ মানব সৃষ্টির এই যে প্রক্রিয়াটা পরিচালনা করেন একে দুনিয়ায় আনেন যত্নের সাথে লালন পালন করেন দেখবেন অনেক শিশু জন্মের পর তার মাকে হারায় পূর্বে হয়তো তার পিতাকেও হারিয়েছে তার তো আপন বলতে কেউ নেই যাকে লালন পালন করতে পারে কিন্তু ওই শিশুটাই যাকে আশ্রয় দেওয়ার মতো কেউ ছিল না আল্লাহ তার ব্যবস্থা করে দেন কারো না কারো মধ্যে সেই স্নেহমতা তার জন্য পয়দা করে দেন আসে তার লালন পালন করে এক পর্যায়ে ওই অসহায় শিশুটাই উন্নতির চরম শিকরে পৌঁছে যা সবাই আছে তার ছেও সে অনেক উন্নত হয়ে যায় অনেক এই ধরনের এটিম অসহায় ছেলেমেয়েরা এই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয় আল্লাহ তাকে এই পর্যায়ে নিয়ে যান কারণ তার প্রক্রিয়া তিনি এইভাবে একটা অস্তিত্বহীন থেকে একটা সৃষ্টিকে অস্তিত্ব এনে তাকে যত্নের সাথে লালন পালন করে তার চরম শি করে পৌঁছে দেন কিন্তু এরপর তার পরিণতিটা কি তার কাছেই নির্ধারিত তিনি প্রতিফল দাতা তিনি যেমন লালন পালন করেন বিনিময়টাও তিনিই দেন ভালো কাজের বিনিময় ভালো দেন মন্দ কাজের বিনিময় মন্দটা দেন তার কাছে সেটাও নির্ধারিত তিনি হচ্ছেন রব আল্লাহ আহ সুবাহ নিজের রববীতটাকে এইভাবেই তিনি প্রতিষ্ঠিত করেছেন যেহেতু তিনি সৃষ্টি করেন सबकिछ केत्म साथ लालन पालन करें परिणाम सृष्टिजगतर पर बदशाही सार्वभौम कार चलते आल्लर माइक कर प्रक्रिया की रसुल्लम जो मदिनाई हिजरत कर एक बड़ आलेम छह इबने सालाम तक बजने पेल्लाह सल्लासम मक्का मदिनाई हिजरत करी रसुल्लाहुअलमें तीन प्रश्न कर तीन ट प्रश्न जवाब নবী ছাড়া কেউ দিতে পারে না হল পেয়ামতের প্রথম আলামতটা কি দ্বিতীয় হল জান্নাতবাসীদেরকে জান্নতে সর্বপ্রথম খাদ্য হিসাবে কি দেওয়া হবে তৃতীয় হল সন্তান কখনো পিতার আকৃতির হয় আর কখনো মাতার আকৃতি হয় কেন এই তিনটি প্রশ্নের পর রাসুল্লাহ সাল আলহাস্লাম বললেন এই মাত্র জিব্রাইল আলা সাল্লাম আমাকে এই তিনটি প্রশ্নের উত্তর বলে গিয়েছেন তখন সালাম বললেন কি জিব্রিল से तो इहुदीजर शत्रु देख रसल्ला सल्लाम जिब्राहिल अल्लमी शत्रुर पक्ष आल्ला मनोनीत नबीर का रसुलर काहिबहन करवाब दिल কেয়ামতের প্রথম আলামত এমন একটা আগুন যা পূর্ব দিক থেকে লোকদেরকে তাড়িয়ে নিয়ে পশ্চিম দিকে জমা করবে আর মাছের কলিজার অতিরিক্ত অংশ তাকে দেওয়া হবে আর সন্তান কখনো মাতার আকৃতির হয় আর কখনো পিতার আকৃতি হয় কারণ স্বামী স্ত্রীর মিলনের পরে স্বামীর বীর্য যদি স্ত্রীর গর্ভাশয়ে আগে প্রবেশ করে তাহলে সন্তানটা হয় পিতার আকৃতির আর যদি গর্ভাশয়ে মাতার বীর্য আগে প্রবেশ করে তাহলে সন্তান হয় মাতার আকৃতির আব্দুল্লা ইবনে সালাম সাথে সাথে বললেন কিভাবে সেই সৃষ্টি প্রক্রিয়াটা সম্পন্ন করেন এ হাদিসের মধ্যে দেখা যায় আল্লাহ সুবাহ এমন একটা গুণ এবং বৈশিষ্ট্য এটা शिष्ट्य धरे आल्ला के डा हब बाना हेर रब अर्थात तुम्हें सृष्टि करा के लालन पालन करलान तुम्धारित सबकि मालिक तुम्हें तुम सर्वमाय क्षमतार अधिकारी कथाकुश भावे आल्ला के डा हे हे हम रब तुम्हें काफेर परीक्षार विषय बनियो ना अर्थ की जिन काफे सामने लांचित ना हई काफे जिनके लिए उपहस करते ना पारे एम पर्यदे तुम पेलोना তুমি আমাদের রব তুমি আমাদেরকে কাফেরদের জন্য এমন পরীক্ষার বিষয় বানিও না যেখানে আমরা কাফেরদের কাছে উপহাসের পাত্র হই তারা আমাদেরকে তুচ্ছ তাৎছিল্য করে আমরা তাদের কাছে অপমানিত এবং নিচু হয়ে যাই এমন পর্যায়ে আমাদেরকে পতিত করোনা ফিটনা অত পরীক্ষা আর সাথে সাথে আল্লাহর আমাদেরকে ক্ষমা করো এর মাধ্যমে নিজের গুনার স্বীকৃতি দেওয়া যে আমি তোমার বান্দা। তুমি আমাদের মালিক ऊर्ध नई गुणा कर फरमानी हो जाए तुम अबाध्यता द्वारा इच्छाई हम और उच्छाई हूँ अनिच्छाई हक जे हम ना जे हमारा भूलगुल गाफलती गुहे सबग तुम्हारे क्षमा प्रार्थना करी तुम्हें दया क्षमा दाओ এর মধ্যে নিজের কে সবসময় ওই মালিকের গুলাম হিসেবে স্বীকৃতি দেওয়া এটা বান্দার জন্য একটা উত্তম গুণ মালিকের কাছে বান্দা নিজেকে গুলাম হিসেবে পেশ করে তখন মালিক খুশি হন এইজন্য কাছে এই জন্য আল্লাহ হে আমাদের রব তুমি আমাদেরকে ক্ষমা করে দাও নিশ্চয়ই তুমি মহাপরাক্রমশালী এবং বিজ্ঞানময় কৌশলী সকল প্রকার প্রকারের ত্রুটি বিচ্ছুতি থেকে মুক্ত পরাক্রমশালী অপরাজিত যাকে কেউ পরাজিত করতে পারে না মহাশক্তির অধিকারী যার প্রভাব প্রতিপত্তি বাধাহীন গতিতে চলে নিরঙ্কুশভাবে চলে তিনি হচ্ছেন আজিজ আর হাকিম হলেন তিনি এত বড় জ্ঞানী যার কোনো কাজে কোনো পরিকল্পনায় কোনো কিছুতেই বিন্দুমাত্র ভুল নাই এবং সবচেয়ে উত্তম সবচেয়ে কল্যাণকর সিদ্ধান্তগুলোই তিনি গ্রহণ করেন তিনি হচ্ছেন হাকিম এই দিক থেকে আল্লাহর এই দুইটি গুণবাচক নাম তিনি মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহর এই স্বীকৃতি দেওয়া হচ্ছে তুমি এত পরাক্রমশালী যে তোমাকে কেউ পরাজিত করতে পারে না তোমার উপর কেউ কর্তৃত্ব করতে পারে না সকল কিছুর উপর তোমারই আধিপত্য কর্তৃত্ব সব সময়ের জন্য প্রতিষ্ঠিত এটা বলা যে কাফেরদের জন্য আমাদেরকে তুমি পরীক্ষার বিষয় বানিয়েও না আর তুমি ইচ্ছা করলেই তুমি তা পারো কারণ তোমার সেই শক্তি আছে তুমি যদি চাও আমাদেরকে কাফেরদের জন্য আর বিষয়ে না বানাতে তাহলে কাফেরদের জন্য আমাদেরকে পরীক্ষা কিউ ফেলতে পারে না তুমি এত ক্ষমতার অধিকারী আর তুমি এত বিজ্ঞানী কৌশলী যে কিভাবে আমাদেরকে পরিচালনা করলে আমরা কমা পেতে পারি এবং দুনিয়ায় সম্মান এবং ইজ্জতের সাথে বাঁচতে পারি সেই নির্ভুল পন্থায় তুমি আমাদেরকে পরিচালনা করতে পারো এই জন্য আল্লাহর সাথে সাথে ওই দোয়ার মধ্যেই এই দুইটি গুণ বাছক নাম সম্বোধন করা হয়েছে ঘোষণা দেওয়া হয়েছে আবার তুমি। মানে এরত আল্লাহকে এরমন ভাবে ঘাস করে নেওয়া ইন্নাকা আংতা নিশ্চয়ই তুমি এটা দুইবার এখানে আনা হয়েছে আপন করে নেওয়া হয়েছে এই ডাকের মধ্যে যে মনে হয়েছে যেন আল্লাহ সামনে আছেন তার সামনেই আমি কথা বলছি তিনি আমার কথা শুনছেন এই আবেদনটার মধ্যে এই কথাটা এই ভাবটা নিহিত আছে এই দোয়ার মধ্যে এমন একটা প্রাণ শক্তি আছে মুমিন যদি ভাবাক্ত অনুভব করে তাহলে সে আল্লাহকে তার নিকটে অনুভব করবে যেন সরাসরি সাথে সে কথা বলছে সরাসরি আল্লাহর সামনে হাজির হয়ে আল্লাহ করছে নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে তাদের মধ্যে উত্তম আদর্শ যারা তোমাদের মধ্য থেকে যারা আল্লাহ এবং পরকালের প্রত্যাশা করে তাদের জন্য আল্লাহ এবং পরকালের প্রত্যাশা যারা করে তোমাদের মধ্য থেকে তাদের জন্য রয়েছে ইব্রাহিম আলাইসলাম এবং তার সঙ্গী সাথীদের মধ্যে উত্তম আদর্শ ফি হিম এই হিমের মার্গা কিন্তু ওই দিকে চলে যাচ্ছে তাদের মধ্যে তোমাদের জন্য তাদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ তোমাদের মধ্য থেকে যারা আল্লাহ ও পোরখালের প্রত্যাশা করে কামনা করে আল্লাহর সাথে সাক্ষাতের এবং পোরখালের জীবনে সেখানে হাজির হওয়ার उत्तम आदर्श फिर निश्चय हूक पेक्न प्रशंसित ওই একই আদর্শের কথা বলা হয়েছে না এখানে হাস করে নিয়েছেন একটা গুণ দিয়ে লিমান তোমাদের মধ্য থেকে যারা আল্লাহ এবং পরকালে प्रत्याशा कमना तुम्हारे सकल आदर्शना जरा एक आल्ला केनी हिसाब ग्रहण करे आल्ला सामने हाजिर हवार आशा करते गतकाल कर के विषयगू आलोचना कर प्रकृत मुमिनगण सब समय এই প্রত্যে এবং বিশ্বাস পোষণ করেন তারা গুলাম তাদের মালিক হচ্ছে নাল্লা এই মালিক এবং গুলামের সম্পর্কটা এত ঘনিষ্ঠ এত মজবুত যে গুলাম সময় কামনা করে মালিকের সাথে সাক্ষাৎ লাভ করার আমি এর আগে একবার একটি ইজাহুল বুহারিতে একটি গঠন আলোচনা করেছিলাম সেখানে বলোনা করা হয়েছে যে জান্নাতে পরস্পরের সাক্ষাতের এবং পরস্পরের মধ্যে সামাজিক সম্পর্ক করাকার একটা বিষয় আছে সেখানে শনিবারে সন্তানাদিগণ পিতামাতাকে তাদের বাড়িতে দাবার দেবে প্রত্যেকেরই কিন্তু বাড়িতে আলাদা আলাদা সেখানে দাওয়াত দিবে তারা সেখানে আয়নের ব্যবস্থা করবে দুনিয়াতে যেইভাবে পিতামাতাকে নিয়ে বাস করত সেখানে তাদের এই জন্য আমারে করবে রবিবারে পিতামাতাগণ আদিদেরকে তাদের বাড়িতে দাবাত দেবেন সোমবারে ছাত্রগণ তাদের উস্তাদদেরকে পুস্তাদকে দাবি আর মঙ্গলবারে উস্তাদ তাদের ছাত্রদেরকে দাওয়াত দিবেন তাদের বিষয় না অনন্তকালের জীবন যেই জীবনের কোনো শেষ নেই এই দাওয়াতের প্রক্রিয়াটা এইভাবে চলবে বৃহস্পতিবারে নবীগণ তার উম্মদকে দাওয়াত দিবেন তার বাড়িতে আর জুমাবারে আল্লা দাওয়াত দেবেন সকল জান্নাত আল্লাহর এই দাওয়াতের সেই মেজবানের অনুষ্ঠানটা হবে জান্নাতুল ফেরদাউসের ময়দানে মাজিদ নামক একটি মাঠে সেই মাঠের আসনগুলো থাকবে গ্যালারির মতো সাজানো এবং তার সামনে থাকবে সুগন্ধির গামলাগুলো সাজানো জান্নাতের পাখিগুলো ওই গামলায় ড দিবে আর তাদের পাকার মধ্যে ওই সুগন্ধিগুলো নিয়ে উড়বে জান্নাতবাসীদের উপর ছিটিয়ে ছিটিয়ে দেবে অনুষ্ঠান শুরু হবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রথম কোরআন তেলাওয়াত করবেন দাউদ উদ আলাইসাল্লাম তিনি কুরান্তেলাওয়াত করবেন সুরাতুল ফাতেহা পৃথিবী মাসের মাঝে সবচেয়ে কণ্ঠ সুন্দর ছিল তার যার কথার আওয়াজ শুনলেই সমুদ্রের মাছ জঙ্গলের পশু পাখি সবগুলো চলে আসত এত সুমধুর কণ্ঠ থাকছিল এরপর রাসুল্লাহ সাল্লু আলিবা সাল্লাম কুরআ তেলাওয়াত করবেন তিনি করবেন সুরাতুল ইয়াসিন এরপর স্বয়ং আল্লাহ সুবাহান করবেন যার ভাষা কোরআন যিনি দাউদ আলাহ ইসলামের লুকের মতো এত সুন্দর কণ্ঠের অধিকারী লুক সৃষ্টি করেছিলেন এই সুন্দর কণ্ঠের এ ধরনের মনোমুগ্ধ কণ্ঠের লুক তৈরি করেছিলেন তার কণ্ঠ কত সুন্দর হবে আল্লাহ সুবাহান তেলাওয়াত করবেন सुरै और रहमानर पर आल्ला केरबत पान करानलान वी जिज्ञासा करते चाओ हमें तुम्हारे देव जान्न वासा बोल आल्लाब तुम আমাদেরকে এই জান্নাতে যা দিয়েছ আমরা তাই তো কোনদিন কল্পনা করিনি আর তো চাওয়ার কিছু নাই এরপর আল্লাহ বলবেন চাও তখন তারা আল্লাহ তুমি জান্নাতে আমাদেরকে এত নিয়ামত দিয়েছ আমরা চাই আর কখনো এই নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না আমাদেরকে জান্নাত থেকে বের করে দিবেন না আল্লাহ সুবাহ তাদেরকে বলবেন এটা তো আমার পূর্ব থেকে নির্ধারিত সিদ্ধান্ত আমি যাদেরকে জান্নাতে নিয়ে আসব তাদেরকে আর বের করে দেব না আর জান্নাতের জান্নাতেরই নিয়ামত হলো অপুরান্ত কোনদিন শেষ হবে না আর কি চাও বল তখন তারা যখন দেখবে যে আল্লাহ তাদেরকে কিছু না বলা পর্যন্ত আল্লাহ যেটা চাচ্ছেন সেটা না বলা পর্যন্ত তাকেদেরকে ছাড়বেন না জিজ্ঞাসাই করবেন তখন সকলে বলবে জি আল্লাহ আমরা দুনিয়ায় আপনাকে দেখি নাই না দেখে আপনার হুকুম পালন করেছি আজকে আপনাকে দেখতে চাই এত এতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং এই জান্নাবাসীদের মাঝে একটা পর্দা ছিল তখন সেই পর্দাটা সরিয়ে দেওয়া হবে জান্নাববাসীগণ তাকিয়ে থাকবেন ওই আসনে বসে এই অবস্থায় সত্তর হাজার বছর অতিক্রান্ত হয়ে যাবে এরপর আবার পর্দা ফেলা হবে তখন সকলে বলবে ইয়া আল্লাহ আমরা মাত্র একটু সময় দেখলাম যে আল্লাহ কত সুন্দর সত্তর হাজার বছর পর্যন্ত আছে চোখের পোলক নাড়েনি আবার আবেদন করবে আবার পর্দা সরানো হবে আবার সত্তর হাজার বছর আবার পর্দা ফেলা হবে আবার তারা আবেদন করবে আবার সত্তর হাজার বছর জান্নাতের মধ্যে যত নিয়ামত আল্লাহ রেখেছেন তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত উত্তম নিয়ামত হল আল্লাহর সাক্ষাৎ সেই আল্লাহর সাক্ষাতের কামনা করে কারা মোমিনগন মোমিনগণ আল্লাহর সাক্ষাৎ কামনা করে সেই ময়দানে মাসিদটা কত বড় দেখার জন্য জিবরা আলাহি সালাম তার ছয় শত ডানা ব্যবহার করে তিনি উড়েছিলেন একশো বছর কিন্তু তিনি আর একুজে পান নাই আর জিবরা আলাহি ইসালামের গতি কত ইউসুফ আলাহ ইসলামের ভাইয়েরা যখন কুয়ার মুখ থেকে তাকে কুয়ায় ফেলে দিচ্ছিল জিব্রাহ আলা ইসলাম তখন ছিলেন চতুর্থ আসমানে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন জিব্রাহিলকে তুমি যাও ইউসুফ পানিতে পড়া আগেই তাকে লুপে নাও ওইখান থেকে জিব্রাহিল আলাইসালাম এসে ওই কুয়ার মুখ থেকে পানি পর্যন্ত যে টেস্ট যে সময়টা লেগেছে এত সময় তিনি চতুর্থ আসমান থেকে চলে এসেছেন এই গতিবেগে তিনি একশো বছর উড়েও তিনি অন্য জায়গায় আল্লাহ বলছেন যারা আল্লাহর সাক্ষাৎ কামনা করে তাদের সেই কামনার সাক্ষাতের সময় উচিরি আসছে যে তার রবের সাক্ষাতের কামনা করে সেই জন্য আমলেহে করেন এবং তার এবাদতে আর কাউকে যেন শরিক না করে আল্লাহ সুবাহ আল্লাহর সাথে সাক্ষাতের কামনা করে কিছু লোক এটা বলেছেন কিন্তু তারা কারা এরা ইমানদার এখানে এই কথাটাই বলছেন সেই ইব্রাহিম আলাই ইসলাম এবং তার সঙ্গীদের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ তোমাদের মধ্য থেকে যারা এই আশা করে আল্লাহ এবং প্রত্যাশা করে আশা করে আল্লাহর সাথে সাক্ষাতের আশা করে এই দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য হাসরের ময়দানের যে মাঝখানের একটা বাধা এটা অতিক্রম করে জান্নাতে যাওয়ার জন্য একটা বাধা এটা অতিক্রম করার জন্য তারা কামনা করে যে আখড়াত হয়ে যাক তাড়াতাড়ি তারা কামনা করে এই জন্য তাদের ইমান এবং আমল এই পর্যায়ের তারা প্রত্যাশী আল্লাহর অত্যধিক ভরসা রেখেছে এই বাধা এই বাধাটা তাড়াতাড়ি অতিক্রম করা হোক এই কামনা করে আক্রাতা হয়ে যাক কেমত সংঘটিত হয়ে যাক সে ছায় সে এটা আল্লাহর সাথে সাক্ষাতের আর তিনি রাস্তা দিয়ে হাঁটছেন আবুজর গেফারি নিজের বাড়ির দরজায় যখন গিয়ে পৌঁছে গেছেন তখন দাঁড়িয়ে গেছেন দাঁড়ানো দেখে ওই গালিদাতা লোকটিও তার গালি বন্ধ করেছে তখন আবুজোর জেফারি বললেন লোকটাকে এত সময় আমি গালি দিলাম গালির জবাব দিল না আর বাড়ির দরজায় এসে দাঁড়িয়ে আবার অপেক্ষা করছে আরো গালি শোনার জন্য এটা অবাক হওয়ার বিষয় না সে জিজ্ঞাসা করলো তুমি এমন কেন এটা কেন কেন আমার কোন গালের জবাব দিচ্ছ না আবার এখানে দাঁড়াচ্ছ তুমি আবার গালি শোনার জন্য আবু তুলিয়ালহ বললেন আমি এবং আমার গন্তব্যস্থলের মাঝে আছে একটা বাধা যদি আমি ওই বাধাটা অতিক্রম করে আমার গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারি তাহলে তোমার গালির কোনো পড়োয় আমি করি না আর যদি আমার ওই বাধা অতিক্রম করতে না পারি আমি আক্কা পড়ে যাই तो आमें गाली जवाब दीब कैमन कर जिज्ञासा कल तापनार ग्यस्थल क्या बाधा था कि गंतव्यस्थल हल जाननाथ और हल हासुर मैदान जी हासुर मैदान ओ विचारे आशा का দাঁড়িয়ে আটকা পরে যাই তাহলে তুমি আমাকে যে গালি দিচ্ছি জাহান মানি হয়ে যাই সেবে নাতে কি করবে আর যদি সেখানে আমি নাজাব পেয়ে যাই তাহলে তোমার গালির তো আমি করি না এই গালি আমার আমাকে আটকাতে পারলো না তাহলে তোমার জবাব আমি দিব কেন হয়তো হচ্ছে আবুদর্গে ভারী জান্নাতে যাওয়ার জন্য কালীন এই জীবন হাসরের ময়দান এটা একটা বাধা যদি এটা সংঘটিত হয়ে যাওয়ার আমি এখান থেকে মুক্তি পেয়ে যাই তাহলে তো আমি জান্নাতে পৌঁছে গেলাম মমিন ব্যক্তি যখন তার ইমান এবং আমল আল্লাহকে কেন্দ্র করেই পরিচালনা করে তখন তার মধ্যে এই প্রত্যাশা জন্মে আগ্রহ জন্মে পর্যন্ত এই সময়টা তার জন্য কষ্ট করে এ তার ভালো লাগে না এই কষ্ট থেকে সে পরিত্রাণ ছায় আল্লাহ বলছেন এই ধরনের মুমিন যারা আল্লাহ এবং পরকালের প্রত্যাশা করে আল্লাহর সাথে সাক্ষাতের আশা করে এবং পরকালীন জীবনের সেই বিচার অতিক্রম করে জান্নাতে যাওয়ার জন্য কামনা করে যারা পাদের জন্যই রয়েছে উত্তম আদর্শ ওই ইব্রাহিম এবং তার সঙ্গীদের মধ্যে আর যে থেকে মুখ ফিরিয়ে নেয় এটার অর্থ দুইটি একটা হল ইব্রাহিম আলাইসাল্লাম এবং তার সঙ্গীদেরকে তারা উত্তম আদর্শ হিসেবে গ্রহণ করে না আদর্শ হিসেবে গ্রহণ করা থেকে তারা বিমুখ মুখ ফিরিয়ে নেয় দ্বিতীয় আরেকটি অর্থ হল যে তারা আল্লাহর সাথে সাক্ষাৎ চায় না পরকালীন জীবনের ওই দুনিয়া ছেড়ে ওখানে যেতেও তারা চায় না এই শুধু বাঁচতে চায় যারা এটা চায় না এরা হলো মূলত মুখ ফিরিয়ে এই সব লোকদের জানা উচিত আল্লাহ হচ্ছেন মুখ আপেহীন পুরো যে তারা যদি আল্লাহর হুকুম অনুযায়ী না চলে আল্লাহর সাথে সাক্ষাতের কামনা তারা নাও করে তাহলে তারা জন্য এটা মনে না করে যে আল্লাহর মনে হয় কোন কিছুর কমতি হয়ে গেল আল্লাহর রাজত্ব পরিচালনায় মনে হয় কোনো কিছু কমতি হয়ে গেল আল্লাহর একটু ঘাটতি হয়ে গেল এসে যাতে তারা মনে না করে তারা আল্লাহর হুকুম মানুক আর নাই মানুক আল্লাহর সাথে সাক্ষাতের কামনা করুক আর নাই করুক আল্লাহর কিছু আসে যায় না তিনি মুখাপেক্ষিহীন তিনি বে তার কোনো পরোয়া নেই তিনি আর তিনি প্রশংসিত সর্বাবস্থায় এরা প্রশংসা করুক আর নাই করুক এরা যদি প্রশংসা নাও করে আল্লাহ প্রশংসার কোন কমতি নাই তিনি সব সময়ের জন্য প্রশংসিত কারণ গুণবাচক নাম এটি হামিদ আল্লাহ সুবাহান এই সকল লোকদের প্রতি উপেক্ষা করলেন তাদেরকে একেবারে গুরুত্বহীন করে দিলেন হামিদ যারা এ থেকে মুখ ফিরিয়ে নিল এদের আর প্রয়োজন নাই একেবারে মুনিয়হীন আল্লাহ এটা জানিয়ে দিলেন এরা আল্লাহর এ বাদতি করলে আল্লাহর মর্যাদা একটু বাড়বে এমন নয় आल्लारम्पी नई समग्र सृष्टिक ना मान तथा समस्या नहीं आल्ला मुख्य प्रेक्हीन कार निर्भरशील ना मानुष जी जदि तार्ध्य है आल्लर असंख्य हजार हजार सृष्टिकूल आत नियत आल्लर प्रशंसा कर गुणगान कर सबकि तस्वी कर मानुषारा कर আল্লাহ রসংখ্য সৃষ্টি করে প্রতি মুহূর্ত করে যাচ্ছে আল্লাহ সুবাহ যারা আল্লাহ দিক থেকে মুখ ফিরিয়ে নেই তাদেরকে একেবারে মূল্যহীন করে দিলেন এদের কোন মর্যাদা নাই शत्रुता भाव पैदा करते सक्षम कमास मेहरबान मावद्दार যাদের সাথে তোমাদের শত্রুরা শত্রুতা রয়েছে তারা এবং তোমাদের মধ্যে আল্লাহ সম্ভবত ভালোবাসা পয়দা করে দিবেন। তোমাদের শত্রুদের সাথে তোমাদের ভালোবাসা আল্লাহ পয়দা করে দিবেন আর আল্লাহ এটা করতে সক্ষম এটা কোন কথা বলা হয়েছে এটা বলা হয়েছে এখন যারা তোমাদের শত্রু তিনি তাদেরকে ইমান আনার কৌসুক দিয়ে দিতে পারেন তারা এখন কুফুরি করার কারণে তারা তোমাদের শত্রু আল্লাহ শত্রু কিন্তু যদি আল্লাহ তাদেরকে ইমানের তৌফিক দিয়ে দেন তারা ইমান আনে তাহলে তারা এবং তোমাদের মধ্যে আর শত্রুতা থাকবে না বরং ভালোবাসা পয়দা হয়ে যাবে আর সম্ভবত আল্লাহটা করে দিবেন আল্লাহ এই কথাতে বলছেন আচ্ছা সম্ভবত আল্লাহটা করে দিবেন বম্মুক কাদির আর আল্লাহটা করতে সক্ষম আল্লাহটা বলে দিচ্ছেন আল্লাহটা সক্ষম করতে পারেন প্রথম বলছেন সম্ভবত করে দেবেন এরপর বলছেন জাল্লাইটা করতে সক্ষম আল্লাহ এই আয়াতটিতে যে বিষয়ের প্রতি ইঙ্গিত করেছিলেন সেটা হল মক্কা বিজয় মক্কা বিজয়ের পূর্বে যেই সকল কাফেররা মারা গেছে মক্কার যে সকল মুশ্রিকরা মারা গেছে বিভিন্ন যুদ্ধের ময়দানে जहां नामी गुरा जीवित छा दले दक्लम ग्रहणपूर्ण आचरण विपक्ष अवस्थान नहींसलमानुद्ध कर मुसलमान शत्रु तक मुसलमान शहदरण कर मुसलमान हाथ अनेक लोक मारा गए जहां नामी কিন্তু মক্কা বিজয়ের মাধ্যমে এদের অধিকাংশ লোক মুসলমান হয়ে গেল আর মুসলমান হওয়ার পর এরা তো মুসলমানদের আর শত্রু থাকল না আনার কারণে তারা মুসলমানদের অন্তরে অন্তরে এবং তাদের প্রতি আল্লাহ ভালোবাসা পয়দা করে দিলেন এটা ইসলামের বিজয়ের একটা পূর্বাভাস এই আয়াতের মধ্যে নিহিত আছে যারা তোমাদের শত্রু तुम्हारे मध्य आल्ला सम्भवत भा पैदा मिनहुम तर मध्य कि लोकर सकते कि मारा गल का अवस्था कि मक्का बीजेपी कारो, कारो तबा कबूल इबने खताल का गिलाफे दड़े लटके छ ক্ষমা পাওয়ার জন্য মনে করেছিল যে কাবা তো নিরাপত্তার জায়গা এখানে আমাকে কেউ মারবে না সে কাবাগরের গিলাফে ধরে লটকে ছিল রাসুল্লামকে সংবাদ দেওয়া হলো ইবনে খাতা তো কাদাগরের গিলাফে ধরে লটকে আছে বাছার জন্য রাসুল্লাহ নির্দেশ দিলেন তোমরা ওই গিলাফে ধরে লটকা অবস্থায় তাকে হত্যা করে দিল নির্দেশে ওইখানে তাকে হত্যা করা হয়েছিল সকলের তবা কবুল করা হয়নি কিন্তু অধিকাংশই করা হয়েছে অধিকাংশই কি তৌফিক দেওয়া হয়েছে যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসলো। तक तुम देखते पेले लोक जन दले दले प्रवेश लोक जन इमे प्रवेश कर विजये कले दले लुक इे प्रवेश करी दुनिया सृष्टिर पर दुनिया मानस सृष्टिर पर दले दलेलाम प्रवेश कर इसलम ग्रहण करबीर जमाना एटा गटे विजय पूर्व এটা ঘটেনি এটা আল্লাহর পদ্ধতি নয় দলে দলে লোকজন ইসলামের মধ্যে প্রবেশ করবে বিপুল সংখ্যক মানুষ ইসলামের পক্ষে আসবে বিজয়ের পরে এর আয়াতীয় গণতন্ত্রের বিপক্ষে দলিল বিপক্ষে গণতন্ত্রটা হলো পূর্বে মেজরিটি মানুষ আসতে হবে বিজয়ের পূর্বে মেজরিটি মানুষ যেই দলের পক্ষে যেই মতের পক্ষে রায় দেয় সেই দল বিজয়ী হয় আর বিজয়ের পরে আর মেজরিটির প্রয়োজন হয় না তার সমর্থন থাকুক আর নাই থাকুক গায়ের জুড়ে ক্ষমতা চালাতে পারে এটি হইল গণতন্ত্র আর ইসলাম হলো বিজয়ের পূর্বে কখনো মেজরিটি মানুষ ইসলামের পক্ষে আসবে না কিন্তু বিজয়ের পরে ইসলামের পক্ষে মানুষ আসবে দলে দলে আসবে এবং সেই সমর্থন দিন বৃদ্ধি পাবে কমবে না ইসলামের আদর্শের সৌন্দর্যে মুক্ত হয়ে মানুষের সংখ্যা ইসলামের ছায়া ধরে আশ্রয় নিবে বিপুল সংখ্যক বাড়বে তার সংখ্যা বৃদ্ধি পাবে বিজয়ের পরে বিজয়ের পরে কমবে না কিন্তু বিজয়ের পূর্বে থাকবে কম বিজয়ের পরে হবে বেশি আর বিপরীত গণতন্ত্রের বিজয়ের পূর্বে मेजोरिटी आसते ना विजयिटी दरकार आदर्श चिंताधारा सम्पूर्ण विपरीत वास्तवता हल सम्पूर्ण विपरीत अल्लाह सुबहानला ओंगित कर विजय दान करके विजयी कर তখন আজকে তোমাদের শত্রু যারা বিজয়ের পরে তোমাদের শত্রু আই তারা ইসলামের ছায়াতলে আশ্রয় নেবে তারা মুসলমান হবে আর তারা যখন মুসলমান হয়ে যাবে তখন তাদের এবং তোমাদের মধ্যে আর শত্রুতা থাকবে না বরং তাদের এবং তোমাদের মধ্যে ভালোবাসা পয়দা হয়ে যাবে এই আয়াতটিতে আল্লাহ এই কথাটাই এখানে আমাদেরকে বুঝিয়েছেন তোমাদের মধ্যে এবং যাদের সাথে তোমাদের শত্রুতা রয়েছে তাদের মধ্য থেকে কিছু সংখ্যক লোকের মধ্যে ভালোবাসা পয়া করে দেবেন এটা সম্ভবত আল্লাহ করে দেবেন বল্ল হু কাদির এবং আল্লাহ এটা করতে সক্ষম একটার দ্বারা বুঝানো হয়েছে আল্লাহ দিনকে বিজয়ী করবেন ইসলামকে বিজয়ী করবেন এবং আল্লাহ করতে সক্ষম আল্লাহ যখন বিজয়ী করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন সেটাকে আর কেউ পরাজিত করতে পারে না আমরা একটা বাস্তবে দেখি হুদাই বেয়ার সন্দীহ হয়েছিল দশ বছরের মেয়াদের চুক্তি দশ বছর মেয়াদের চুক্তি হয়েছিল আল্লাহর যে কুদরত আল্লাহর যে ক্ষমতা কতটুকু যে ষষ্ঠ হিজড়ি সনে চুক্তিটা হল অষ্টম হিজরি সোনা বিজয় হয়ে গেল দুই বছর পরে দশ বছর পর্যন্ত অপেক্ষা করা লাগেনি আর রাসুক সালাম নিজে চুক্তি লঙ্ঘন করেন নাই এই মক্কার কুরাইশগণ তাদের অসৎ মনোবৃত্তির কারণে তারা এই চুক্তির উপর অটল থাকতে পারে নাই দুই বছরের মধ্যেই তারা নিজেরাই চুক্তি লঙ্ঘন করে ফেলেছে দশ বছরের মিয়ান দুই বছরের মধ্যেই তারা চুক্তি লঙ্ঘন করে ফেলেছে এইজন্য জন্য এটা তো আল্লাহলা ছিল রাসুল উল্লাহ সাল্লু এই ষষ্ঠ হিজরি সোনের পরে আর দশ বছর বেঁচেও থাকবেন না এতদিন হায়াত নাই আল্লাহ তো এটা জানেনি এর আগে উনার মাধ্যমে দিনে বিজয় করতে চান এই জন্য এটা হল আল্লাহর ফায়সালা কাফেরা তাদের অসৎ মানসিকতায় তারা চুক্তি ভঙ্গ করবে আর রাসুল্লাহ সালু আলাহালাম তাদের ভঙ্গ করার পর তিনি যুদ্ধের প্রস্তুতি নেবেন মক্কা অভিযান করবেন ইসলামকে বিজয়ী করবেন এটা ছিল আল্লাহ এই জন্য এইদিকে চুক্তি লঙ্ঘন করেছে আর রাস্লাম গোপনে যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন মক্কা অভিযানের জন্য অষ্টম হিজড়িতে অভিযান পরিচালনা করেছেন আর লোকজন দলে দলে তখন ইসলামে প্রবেশ করেছে মক্কা থেকেই এমন কি মক্কা বিজয়ের সাথে সাথে যখন হাওয়াদিন গুত্রের সাথে যুদ্ধ হবে হুনাইনের ময়দানে তখন ওই মক্কা বিজয়ের পর মক্কারও দুই হাজার লোক সেই অভিযানে অংশগ্রহণ করেছিল এই মাত্র নতুন স্থান গ্রহণ করেছে মুসলমানদের সাথে এতদিন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করলো এখন মুসলমানদের সাথী হয়ে তাদেরই গুত্র তাদেরই সহযোগী ছিল হাওয়াদিনরা তাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য গিয়েছে এটা হলো আল্লাহর ফায় একথারি আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ সম্ভবত তোমাদের মধ্যে এবং তোমাদের শত্রুদের মধ্যে ভালোবাসা পয়দা করে দেবেন আর এই ভালোবাসার অর্থ কেউ যদি সোজা অর্থে এটা ভুল বুঝে যে ইসলাম এবং মুসলিম এবং কাফের মধ্যে ভালোবাসা করা দরকার মস্ত বড় ভুল হয়ে যাবে এটা দ্বারা আল্লাহ বুঝিয়েছেন যে মুসলমান এবং কাফের মধ্যে বন্ধুত্ব নয় যাই ইতিপূর্বে আলোচনা করা হয়েছে আল্লাহ সম্ভবত করে দেবেন আল্লাহ বলছেন शत्रुदाम ग्रहण कर दिए तुसलमान बना मुमी बनावें तुम्हारे कतारे सामिल तक तुम्हारे भाई तुम्हारे परस्पर मध्य शत्रुता बंधुत रूपान्तरित तुम्हारे शत्रु थकबेना तुम्हाराओ त शत्रु थकबेना तुम्हारा परस्पर तक অন্তরের মধ্যে ভালোবাসার স্থান লাভ করবে এটা আল্লাহ সম্ভবত করে দেবেন এবং আল্লাহ আল্লাহটা পারবেন এটার দ্বারা বুঝিয়েছেন আল্লাহ করবেনি আল্লাহ করতে সক্ষম যখন বলেন এর দ্বারা কি বুঝায় যে করবে নি এটা আল্লাহর ফায়সালা এটা কেউ রোধ করতে পারে না আর এটা আল্লাহ করেছেন মক্কা বিজয়ের মাধ্যমে সক্ষম বলেছেন আর বাস্তব এটা করেছেন मुसलमान रक्त दाग लेकिन इन कर इस्लाम ग्रहण करतीत गुणागुल माफ कर देवें আর তারা মুসলমান হওয়ার কারণে আল্লাহ তাদের প্রতি দয়াশীল মেহরবান হবেন তাদের প্রতি সহানুভূতিশীল হবেন আল্লাহ এখানে বিষয়গুলো আমাদের সামনে স্পষ্ট করে দিলেন যে আমাদের প্রত্যেকের উচিত মুমিন হওয়ার কারণে আল্লাহর সান্নিধ্য কামনা করা আল্লাহর কাছে সর্বাবস্থায় নিজেদের ফরিয়াদ করা दन जाता हारिए जाए फिताओ जो, जो आल्ला चाओलाह खुशी हन आल्ला क्षुद्रतम जिन मानुष चाय आल्ला खुशी हन कारण बुजान से मालिक स्वीकार कर সে আমার বান্দা বলে আমার কাছে এসেছে আল্লাহ খুশি হন করি আর আল্লাহের জন্য সাক্ষাৎ যেন আমরা প্রস্তুত হই এবং আমাদের কাজকর্মগুলোকে যেন পরকালীন জীবনে নাগাতের মাধ্যম হিসেবে আমরা নির্দিষ্ট করে নেই আর কখন আমরা আল্লাহ থেকে আল্লা পথ থেকে আমরা বিমুখ না হই আল্লাহ দিনের বিজয়ের জন্য আমরা সর্বাবস্থায় নিজেরা নিজেদের গান মাল দিয়ে আমরা প্রস্তুতি গ্রহণ করি আর আল্লাহর ইচ্ছায় আল্লাহর দিনের বিজয়ের জন্য যেন আমরা সবসময় আমাদের মেধা যোগ্যতা শক্তি সামর্থ্য সবগুলোকে ব্যবহার করতে পারি আল্লাহ আমাদের তফিক দান করুন আমিন কোন প্রশ্ন সবাহা কাল ইহ ইহাম তু বই